মহামহিমান্বিত তিনি সর্বময় কর্তৃত্ব যাহার করাত্ত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান যিনি সৃষ্টি করে আছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাসী আল্লাহ যিনি সৃষ্টি করিয়াছেন স্তরে স্তরে সপ্তাকাশ দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুদ দেখিতে পাইবে না তুমি আবার তাকাইয়া দেখো কোন ত্রুটি দেখিতে পাও কি তোমার অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও। সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া আসিবে আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপ মালা দ্বারা এবং উহাদেরকে করিয়াছি শয়তনের প্রতি নিক্ষেপের উপকরণ এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি যাহারা তাহাদের প্রতি পালককে অস্বীকার করে তাহাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি উহা কত মন্দ প্রত্যাবর্তন স্থল অনুপি যখন উহারা তর মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জাহান নামের বিকট শব্দ শুনিবে আর উহা হইবে রোশের জাহান নাম যেন ফাটিয়া পড়িবে যখনই উহাতে কোনো দলকে নিক্ষেপ করা হইবে উহাদেরকে রক্ষিয়া জিজ্ঞাসা করিবে তোমাদের নিকট কে কোন সতর্ককারী আসে নাই قَالُوا بَلَا قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبَنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْئِنْ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٌ وُحَرَا بُولِبِي ابو شئي اما دل نِكَرْ شَتَّرْكُو كَارِي آشِيَا چِلُو اما را هُوَا دلْكَ مِتْحَبَدِي قُنْنُو كُلِيَا چِلَامُ اَبَمْ بُولِيَا وَقَالُوا لو كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرُ ابن غوارا آرو بولي بے جو دی آمرہ شنیتام و تو با بیبیق بدھی پروئک کرتام تاہوئلے آمرہ جحنم ودر اپرات شکار کري بے যারা দৃষ্টির অগোচরে তাহাদের প্রতি বালক কে ভয় করে তাহাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো তিনি তো অন্তর জামে যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি জানেন না তিনি সুক্ষ দর্শী সম্মত অবগতী তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়াছেন অতএব তোমরা উহার দিক দিগন্ত বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ কর পুনরুত্যন্ত তাহারই নিকট তোমরা কি ইহা হইতে নির্ভর হইয়াছ যে যিনি আকাশে আছেন। তিনি তোমাদেরকে সব ভূমিকে ধসাইয়া দিবেন অনন্তর উহা আকস্মিক ভাবে করিয়া কাঁপিতে থাকিবে ام امنتم ما في السماء ان يرسل عليكم حاصبا فستعلمون كيف ندير اتوبا <تصفيق> تمره কি ইয়া হইতি নির্ভয় হইয়েছ যে আকাশে যিনি रहिएছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষে ঝঞ্জা প্রেরণ করিবেন তখন তোমরা জানতে পারবে কি রূপ ছিল আমার সতর্ক বাণী ولا قد كذب الذين من طبلهم فكيف كان نكير ইহাদের পূর্ববর্তীরও অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি উহারা কি লক্ষ্য করে না উহাদের ঊর্ধ্ব দেশে বিহঙ্গ কুলের প্রতি যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে দয়াময় আল্লাহ উহাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিষয় সম্যক দ্রষ্টা দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদেরকে সাহায্য করিবে কাফিরাত যাচ্ছে প্রবঞ্চনার মধ্যে أمان هاذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجو في عتو ونفور أمان كي آجه جيتو مدر كي جيبونو بكران دان كوريبه تنجد تهار جيبونو بكران بند كوريا دين بستو تو যে ব্যক্তি ঝুকিয়া মুখে ভর দিয়া চলে সেই কি ঠিক পথে চলে নাকি সেই ব্যক্তি যে রিজু হইয়া সরল পথে চলে উলহ সফত বল दिया शुक्ती, शुक्ती, करो। दिया दिया तुम छड़ाइया निकट तुम समबत करा তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে বলো ইহার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিদের মুখমন্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে ইহাই তো তোমরা চাহিতেছিলে বল তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন তবে কাফির বল তিনি দয়াময় আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহার উপর নির্ভর করি শীঘ্রই তোমরা জানিতে পারিবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে বলো তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলিয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি